एकम्रीमद बुजुन से नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो देखुन उठे देखुमिक ज्ञान প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামলাইকুম বরহমাত বরক আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওবতিনসলীন নবীন মহম্ম ওলিহ ওআহাবি আজমায় শো শ্রোতা মনডলী ইমাম নব Kitab কিতাব Salihin থে amra ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলেই বাবু ইস্তেহবাবিল আজালাতি দ্য জামান। বলছেন মানুষ অথবা জামান সময়ের যখন ফাসাদ হবে মানুষের মধ্যে যখন ফাসাদ হবে অথবা দুনিয়ায় যদি ফাসাদ সৃষ্টি হয়ে যায় তবে সেই ক্ষেত্রে মানুষ এই দুনিয়া থেকে আলাদা হয়ে একা একা জীবনযাপন করা উত্তম এ বিষয়ে অধ্যায়টি মানুষ অথবা দুনিয়া যদি ফাসাদ বা ফেতনায় পরিণত হয়ে যায় তো সেই ক্ষেত্রে দিনের ভিতরে তো দিন বাঁচানোর জন্য এই ফেতনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে একা একা জীবনযাপন করার বিষয় আজকে আলোচনা হবে এ বিষয়ে সুরে জারিয়াতের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যেই কাজে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ করে যাও ইন্নি রাকুম মিনহু নাদমিন নিশ্চয় আমি তোমাদেরকে এ বিষয়ে ভীতি প্রদর্শনকারী মাত্র তো আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমরা আল্লাহ দিকে এগিয়ে যাও আল্লাহ দিকে বলেন আমি রসুলামকে বলতে শুনেছি নিশ্চয় আল্লাহ করেন্দাকে আল্লাহ পছন্দ করেন এবং প্রশস্ত অন্তরের অধিকারী ঘেনা ঘেনা বলতে ধোনি তো এই ধনী আল্লাহনী বলছেন লাইসাল আল ঘনা ওই ব্যক্তি ধনী নয় যে তাকে আল্লাহ পাক প্রচুর সম্পদ দিয়েছে আল ঘেনা হুয়া ঘেনা নফস অন্তরের ধনী হওয়া এটাই হলো বড় ধ্বনি তো যে অন্তর ধনাট্য অন্তর প্রশস্ত অন্তর সে অন্তরকে আল্লাহ তারা পছন্দ করেন ওয়াল খাফি এবং যে আত্মগোপনকারী হফি বলতে নিজেকে যে মানুষের সামনে বেশি কিছু প্রকাশ করা যে আমি অমোক আমার পরিচয় এই আমাকে মানুষ বড় যেন কেড়েছে না হয়তো পাক তাকে সম্মানীয় মানাচ্ছেন বড়ো ডিগ্রিও দিয়েছেন আল্লাহ তালা তাকে অনেক কিছু দুনিয়া দিয়েছেন কিন্তু নিজেকে সবসময় ছোট বলে মানুষের সামনে অত বেশি বাড়াবাড়ি করেন না এটা খফি আত্মপ্রকাশ ঘটায় না নিজেকে একটু সিম্পলভাবে রাখার চেষ্টা করে তো এই ধরনের মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন ওয়ান মানুষের মধ্যে হইতে কোন ব্যক্তি উত্তম বেশি হে আল্লাহ রসুলাম কোন ব্যক্তি উত্তম ব্যক্তি قالতিনি বলেন মুমিনুন মুজাহিদু বিনফসিহি ও মালিহি ফি সাবিলিল্লাহ ওই মুমিন উত্তম বেশি যে জিহাদ করে তার জান দিয়ে তার মাল দিয়ে আল্লাহর রাস্তায় এটা অবশ্যই উত্তম কাজ দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস কি জান আর তারপরে প্রিয় জিনিস মাল তাহলে জান এবং মাল দুই প্রিয় জিনিস তারাই সে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে জানও চলে যায় মালও যদি আল্লাহর রাস্তায় সে খেরাত করে দেয় তাহলে সে তো উত্তম ব্যক্তি হবে। বলছেন কয়লা সোম্মা মান এর কোন ব্যক্তিটি উত্তম কয়লা তিনি বলেন ফি বললেন সোম্মা রাজা বলছেন এরপরে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি পাহাড়ের কোনো গিরিপথে নির্জনে আল্লাহর এবাদতে নিমগ্ন থাকেন ওই ব্যক্তি উত্তম যে পাহাড়ের কোনো গিরিপথে নির্জনে একা একা আল্লাহর এবাদতে লিপ্ত থাকে ওই ব্যক্তি উত্তম বেশি যদি কোন দেশ অথবা যে জায়গায় গুনাহ বেশি অথবা যেখানে স্বাধীনভাবে যদি এবাদত করা না যায় তাহলে ওই জায়গা থেকে হিজরত করে ভালো জায়গায় চলে যাওয়া এটা সরিয়েতে এটার নাম হল হিজরত কোন দেশে যে দেশের মুসলিম দেশ নয় কাফের দেশ সেখানে আপনাকে এবাদত করতে দিবে না তাহলে ওখান থেকে হিজরত করে মুসলিম দেশে চলে যাওয়া এটা শরীহতের বিধান এটা হিজরত করা উচিত অথবা যে দেশে আপনি আসেন যে জায়গায় আসেন যেখানে সেখানে অত্যন্ত ফেতনা আকিদার ফেতনা আমলের ফেতনা পরিবেশ নোংরা যেখানে থাকলে পরিবেশ নষ্ট হয়ে যাবে আকিদা নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তো ওই জায়গা থেকে সরে যে একটি ভালো জায়গায় যে অবস্থান করা এটা সরে হুকুম করা দরকার তো এটা তখন হবে যখন নাকি যে কোনো এলাকা খারাপ আর কোনো এলাকা ভালো কিন্তু সারাটা দেশই যদি এমন হয়ে যায় যে শুধু ফেতনাই ফেতনা এবং ওই দেশে থাকলে ইমানের ক্ষতি হবে আমলের ক্ষতি হবে তাহলে এই ক্ষেত্রে দুনিয়ার সকল আরাম আয়েস পরিত্যাগ করে বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য আল্লাহকে সুন্দরভাবে ডাকার জন্য ইবাজত করার জন্য প্রয়োজনে সে যদি পাহাড়ে যে ছাগল চড়ে খেতে হয় তাহলে তার জন্য ওটাই উত্তম কাজ ওয়ানি ও মাকলিফর রাহুল বুখারি আবু সাইদ হি রাজিয়াল তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে অদূর ভবিষ্যতে মুসলমানদের উৎকৃষ্ট মাল হবে যে ঘনামুন অদূর ভবিষ্যতে মুসলমানদের সবচাইতে উৎকৃষ্ট মাল কি হবে ঘনামুন ছাগল এবং বকরি হবে ইতাবিও বিহা সাফ আল জিবাল যেই বকরি এবং ছাগলকে সে পাহাড়ের চূড়াই চূড়াই নিয়ে যে যেয়ে চড়াবেকে আল কাতেরে এবং বৃষ্টিবহুল এলাকায় নিয়ে সে ওই রাখালগুলি চড়াবে বকরি চড়াবে ফিরুবিদিন মিনাল ফেতান সে পলায়ন করবে তার দিন নিয়ে ফেতনা থেকে বাঁচার জন্য তার দিন নিয়ে পলায়ন করবে ফেতনা থেকে বাঁচানোর জন্য সে দেশে বা ওখানকার মানুষেরা এত বড় নগণ্য এবং তারা এত বড় ফেতনাবাজ তাদের এই ফেতনা থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য সে ছাগল নিয়ে উপত্যকায় আর পাহারে আর যেখানে বৃষ্টির বর্ষণ হয় বা যেখানে ঘাস আছে ওগুলি জায়গায় সে ঘুরে ঘুরে সাগল নিয়ে ঘুরে আর খায় আর সেখানে আল্লাহ করে বলছেন এই ব্যক্তি কারণ সে তার ইমানকে ঠিক রাখার জন্য এই দুনিয়ায় কষ্ট স্বীকার করেছে তিনি বলেন রসুলাম বলেছেন আল্লাহ তালা কোন নবীকে পাঠান নাই তবে তাকে ছাগলের রাখাল বানিয়েছেন ছাগল চড়ায়েছেন। নেই কোন নবী আল্লাহ তালা পাঠান নাই কোন নবী তবে প্রত্যেকেই ছাগল চড়ায়েছেন। ফকাল সাহাবু তো আল্লাহ রু ইসালাম সাহাবা ওনার জিজ্ঞেস করলেন ও আনতা আপনি কি ছাগল চরাছেন কোলাতিন বলেন না হ্যাঁ কুনতু আরাহা আলা qararita ল اهل মক্কা আমি ও কিছু ক্বরাত কিছু ক্বরাতের একটা পরিমাণ এ ক্বরাতের বিনিময়ে আমি মক্কা বাসীদের ছাগল एमक आल्ला नबीलमासी सागल चड़ातें तो छागल चढ़ान मध्य नबूत की सम्पर्क प्रत्येकेगल क्या चराते हो तो नाम बोल चड़ाले धर् ब चड़ाले कि बस कारण सागल तो एक डने जा बड़ आक जगह तो बरक्त পিছিয়ে পিছিয়ে থাকতেই হবে ঘুরতেই হবে তো মানুষের সবুর ধৈর্য চলে আসবে তো এখানে বললাম একদম এটাও বলছেন যে আর ছাগল এরা হলো একটু ভদ্র হয় নরম মেজাজের হয় এটা কাউকে যে ঢিস মেরে ফেলে দিবে তাও না হ্যাঁ বিরত্ব করবে বটে কিন্তু নরম প্রকৃতির পশু বলছেন তো ছাগল চড়ায় সে কেন চড়াতে বলেন না বলছে উঁট এরা হলো অহংকারী হ্যাঁ এবং উঠ তার ভিতরে আইনাদ আছে অর্থাৎ সে একটু শক্ত প্রতিক্রিয়াই তো ওর যদি চড়াই তো যারা উঁট চড়ায় তারা তাদের মেজাজটাও একটু শক্ত হয়ে যায় তো তাদেরকে উঁড় বা গরু চড়াইলেন না এবং চড়াই সাগল যেন তাদের ভিতরে বিরক্ত সহ্য করার একটা যে মাদ্দা এবং তাদের যে গুণাবলী এটা তাদের মধ্যে যেন চলে আসে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ফেতনা থেকে দিনকে বাঁচিয়ে একা একা জীবন অধ্যয়ন করার যে অধ্যায়টি আছে এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ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 প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে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 join us for stories of the prophet nobide kahini proti robibar shondha 6 tay a punor samprochar sokal 11 tay bangladesh e alhamdulillah wassalatu wassalamu ala rasulillah shomoy to srotao darshok mondoli birotir amra fitna theke nijer iman ke bachie সমস্ত দুনিয়া থেকে আলাদা হয়ে জীবনযাপন করার যে ফজিলত এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম এ বিষয়ে আর হাদিস আন আবি আনহু হুরাই তাবি আল্লাহু সাল্লা সাল্লাম আন্না মিন খি মাস মানুষের জন্য উৎকৃষ্ট রিজিক সেটা হলেই বা মানুষের মধ্যে উৎকৃষ্ট জীবনের অধিকারী ওই ব্যক্তি মানুষের মধ্যে উৎকৃষ্ট জীবনের অধিকারী ওই ব্যক্তি রজুলুন মুমসিকুন এনা ফরাসি ফি সাবির ওই ব্যক্তি যে ঘোড়ার লাগাম ধরে আল্লাহ রাস্তায় বের হয়েছে ঘোড়ার লাগাম ধরে আল্লা রাস্তায় বের হয়েছে ইয়ীর আলা মতনীহি সে ঘোড়ার পিঠে চড়ে অভিযান চালায় কুল্লামা সামিয়া হায়াতান ও ফজাতন যখনই সে কোনো শত্রুর কোনো পদধ্বনি অথবা ভীতিপ্রদ শব্দ যখনই সে শোনার সাথে সাথে সে বিদ্যুতের মতো সে জায়গায় ছুটে যায় সে সম্ভাব্য মৃত্যু এবং লড়াই সে শহাদত সে কামনা করে আও রাজলুন অথবা ওই ব্যক্তি ফি ঘনাইমাতিন ফি রাসি সাফিম মিনহাদি সাফ যে ব্যক্তি পাহাড়ের কোনো চূড়াই সে কিছু বকরি সে চড়াই আও বাতানিন ওয়াদিন মিনহা দিল আউ অথবা কোনো উপত্যকায় সে সে বকরি নিয়ে এসে চড়াই ইউকিম সালাদ সালাত কায়েম করে নামাজ পড়ে ওয়ু জাকাত জাকাত প্রদান করে এবং তার রাবের ইবাদত করে মানুষের ভতিরে এই কাজের মধ্যেই মানুষের জন্য কল্যাণ রয়েছে সম্মানত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিসের সাথেই এই বিষয়ে আলোচনা শেষ হয়ে যাচ্ছে যে ফেতনা দুনিয়াই ফেতনা হোক অথবা মানুষের ভিতরে ফেতনা পাওয়া যাক সেই দুনিয়া এবং মানুষের ফেতনা থেকে নিজের ইমান বাঁচানোর জন্য একা একা জীবনযাপন করা এটা শরীর হতে উত্তম বেশি তবে এখানে আর জিনিস উনি আরেকটি পরে অধ্যায় বেঁধেছেন সেটা হলেই যে এটা তখন যখন নাকি আলাদা হওয়ার মধ্যে মঙ্গল আছে যেমন একই সঙ্গে হয়তো জন বা জন ব্যক্তি একটা রুমে বসবাস করি তো সবাই অশ্লীল গান অশ্লীল অশ্লীল ফিল্ম এগুলি দেখে সিগারেট পান করে মদ খায় বা সবাই বেনামাজি তো আমি যদি এখানে থাকি আলদা নাই বলছেন যে ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ বলছে আতরওয়ালা কুমারের যে উদাহরণটা আমরা শুনেছি তো এই অবস্থায় এই ফেতনা থেকে নিজে দিন বাঁচানোর জন্য ওখান থেকে চলে আর জায়গায় চলে যেতে হবে কিন্তু সরিদের যেটা বিধান সেটা হলো এটা নয় শরীয়তের সাধারণ যেটা বিধান যদি আকিদা এবং আমলের মধ্যে যদি ফেতনার সম্ভাবনা না থাকে তাহলে মানুষের সাথে একসঙ্গে বসবাস করাই উত্তম বেশি কারণ আল্লাহ তালা বলছেন ও তা বানু আল্লাল বির্রি তোমরা পরস্পর একে অপরের সহযোগিতা করো ভালো এবং পরহেজগারি কাজে তো একসঙ্গে থাকা উত্তম বেশি যেমন জামাতের সাথে নামাজ পড়া উত্তম বেশি একসঙ্গে জামাতের সাথে থাকতে হবে একসঙ্গে যায় শরিক হওয়া এরকম কোন দিনের মাহফিলে দিনের মজলিসে বসা তো এগুলি সব একত্রিত কাজ এগুলি কাজ অবশ্যই উত্তম বেশি এবং মানুষের পরস্পর একে অপরের সহযোগিতা করা তো একসঙ্গে থাকলে তো এটা সম্ভব তো যদি এরকম কোনো বড় ফেতনা না হয় যে ফেতনায় তার ইমান নষ্ট হয়ে যেতে পারে সেরকম কোন ফেতনা যদি না হয় তাহলে একা একা জীবনযাপন করার চাইতে সম্মিলিত জীবনযাপন এটাই উত্তম বেশি কারণ এর ভিতরে অনেক মূল্যবান কাজ আছে কোনো অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাওয়া এটাও একটা বড় কাজ তো সঙ্গে থাকলে তখনই সম্ভব জানাজার শরিক হওয়া এরপরে কারো সহযোগিতা করা একসঙ্গে জামাতের সলাচাদাই করা ঈদের সলাহদায় করা এগুলি বিষয় উনি একটি অধ্যায় বিদেশেন তো এই বিষয়ে বলছেন যে সকল ওলামা এখরাম এ বিষয়ে একমত যে যদি একান্ত জটিল ফেতনা যদি না হয় যে ফেতনা থেকে বাঁচার উপায় একমাত্র ওই বস্তি থেকে বা সকল দুনিয়ার মানুষ থেকে আলাদা হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় না হয় তাহলে সে আলাদা হতে পারবে অন্যথায় একত্রিতভাবে থেকে মানরা আনক ভালো কাজের উপদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বিরত রাখার এই নিয়ম চালুর মাধ্যমে জীবন যাপন করা এটা এরপরে যে অধ্যায় আছে সেটা হলো বাবু তোল জনা হলিল বিনয় নম্রতা প্রদর্শন করা মোমিনদের জন্য মোমিনদের জন্য বিনয় নম্রতা প্রকাশ করা এ বিষয়ে সুর এ দুইশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ নবী করিমালামকে বলেছে হে আল্লাহ নবী সালাম আপনি মমিনদের জন্য ওই সমস্ত মমিন যারা আপনার অনুসরণ করে যারা আপনার আনুগত্য করে তাদের জন্য আপনি বিনয়ী হয়ে যান নম্র হয়ে যান তাদের জন্য আপনি আপনার দয়ার পাখাকে বিছিয়ে দেন আল্লা হে ইমানি তোমাদের মধ্য থেকে যারা দিন ছেড়ে বেদিনের লাইনে চলে যাবে কেউ যদি দিন ছেড়ে চলে যায় মুর্তাদ হয়ে যায় আল্লাহ অন্য আরেকটি সম্প্রদায় নিয়ে আসবেন তারা আল্লাহিন তাদের যে গুণাবুলি হবে তারা কেমন হবে তারা মমিনদের পরস্পর তারা অত্যন্ত নমনীয় এবং কোমল মনের অধিকারী হবে মমিনদের ক্ষেত্রে তারা পরস্পর নমনীয় এবং বিনয়িকারী হবে عزه على الكافرين وبكافر دুরুব অত্যন্ত وقال تعالى يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم سوره حجرات الله تعالی يا ايها الناس هي লোক সকল আমি তোমাদের সকলকে একটি পুরুষ এবং একটি করেছি আদম এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও এবং গোত্রে সৃষ্টি করেছি কারণ লিতা যেন তোমরা পরস্পর একে অপরকে চিনো এক একজনকে এক এক গোত্রে এক এক জাতি বলে এক এক জাতি করে আমি তোমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করেছি এর একটাই উদ্দেশ্য সেটা হলেই লি তার ফু তোমরা পরস্পর একে অপরকে চেনো পরিচয় দাও আমি অমুক দেশের আমি অমুক কবিলার আমি অমুক বংশের তো এটা মানুষের চিনার জন্য সবাই যদি একই দেশের হতো একই কবিলার হতো তো তখন চীনা পরিচয় হওয়াটা একটু কষ্টকর হতো তো এই যে আমি বিভিন্ন কবিলায় বিভিন্ন রঙ্গে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম মানুষ বানাইছি লি গর্ব করা জন্য নয় অহংকার করার জন্য নয় যে আমি আরব এরা আজম হ্যাঁ আমি মন্ডল এরা অমোক কবিলে নিয়ে বরাবরই হ্যাঁ সম্প্রদায় নিয়ে গর্ব জাতি নিয়ে গর্ব আমরা অমুক জাতি তারা অমুক জাতি তো এটা শরীয়তে হারাম না যায়স আল্লাহ বলছেন লি তার আফু তোমরা পরস্পর পরিচয় হওয়ার জন্য এটা করেছি আক্রমাকুম ইন্দাল নিশ্চয় তোমাদের মধ্য থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নিকটে মোত্তাকি এবং পরহেজগার হবে ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহ কাকুম তোমাদের মধ্যে থেকে আল্লাহ নিকটে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত এবং উত্তম যে মোত্তাকি এবং পরহেজগার হবে তো তাকওয়া যদি থাকে সে যে দেশেরই হোক না কেন যে রঙেরই হোক না কেন যে বংশেরই হোক না কেন ওই ব্যক্তি আল্লাহ কাছে উত্তম বৃষ্টি আল্লাহ আরো বলেছেন ফালা তুজাকু নিজেরাই নিজেদের প্রশংসা করোনা হুয়া আলামু বিমানি তাক তিনি ভালো জানেন যে কে বেশি মোত্তাকে কে বেশি ভালো কে বেশি পরহেজগার তিনি ভালো জানেন এরপর আল্লাহ তালা বলছেন সুরে আরাফের আটচল্লিশ নম্বর আয়াত এবং ঊনপঞ্চাশ নম্বর আয়াত আরফ ওয়ালা আরাফ বলা হয় আল্লাহ তালা কেয়ামতের দিন কিছু মানুষদেরকে জান্নাতে দেবেন আর কিছু মানুষদেরকে জাহ্নামে দেবেন জান্নাতি কাদেরকে দেবেন জাননাতে যাদের আমল ভালো হবে গুনা কোম সওয়াব বেশি আর জাহান্নামে কাদেরকে দেবে যাদের স্বভাব কম গুণা বেশি আর কিছু মানুষ এমন হবে যাদের গুণা এবং স্বভাব সমান গুণা এবং স্বভাব সমান ওদেরকে জান্নাতেও দেবে না জাহান নামেও দেবে না মাঝখানে রেখে দেবে কোথায় রেখে দিবে মাঝখানে ওরা জান্নাতেরদেরকে দেখবে উপরে আবার নিচে জাহান্নামেদেরকেও দেখবে তো তারা জাহান্নামীদেরকে বলবে আরে তোমরা জাহান নামে দুনিয়ায় তো তোমাদের ধন সম্পদ ছিল তোমাদের অমোক ছিল তোমরা দল বল তোমাদের বড় ছিল তোমাদের দাপট ছিল তো সেগুলি দাপট কি আজকে সম্পদ কোনো কাজ না। আসতে আসতেছে না এরপরে তাদেরকে বলবো দেখো আহ এই যে উপরে যারা দেখছি এরা তারাই নয় কি যাদের সম্পর্কে তোমরা বলতে যে এরা কোনো দিন এরা তো দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ গরিব মানুষ ফকির মানুষ দুনিয়ায় কোন এদের কোন। মানসম্মান নেই এদের দুনিয়ায় কোনো প্রভাব নেই এই সেই সব লোক যাদের বিষয়ে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহর দয় এদের স্পর্শ করবে না অথচ তাদের অবস্থা হলো এই আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলেছে যে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো আর ভয় নেই তো এরা হলো আরফিওয়ালা এই কথাটি বলবে তো আরফওয়ালা পরবর্তীতে যদিও এদেরকে আল্লাহ তালা জান্নাতও দেবেন না জাহান্নামও দেবেন না পরবর্তীতে আল্লাহ তালা এদেরকে জান্না দেবেন জাহান্নামে দেবেন না যদি সবাব এবং গুণাক সমান হয়ে যায় তাহলে তাদেরকে সবাব বেশি মনে করে জান দেওয়া হবে কিন্তু এই আয়াত থেকে যে দলিল নিয়ে এসছেন ইমাম নবী রহমুল্লাহ যেই কারণে আয়াতটি এই অধ্যায় নিয়ে এসছেন সেটা হলেই যে জাহান্নামি ওই সমস্ত মানুষেরা গেছে যারা দুনিয়ায় বড় গর্ব এবং অহংকার করে চলতো আর জাননাতে তারা গেছে যারা নাকি নিজেকে অত্যন্ত দুর্বল এবং সিম্পলভাবে তারা দুনিয়ায় বসবাস করত। যেহেতু এই অধ্যায়টি হলো এই যে নম্র হওয়া বিনয়ী হওয়া মমিনদের জন্য সেই হিসাবে আয়াতটি নিয়ে আসছেন সম্মানত শ্রোতা দর্শক মন্ডলী এর সাথেই আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী বৈঠকে শোনার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি